প্রথম পর্বে আমার রসুল সালিমের বা ইসরাউ আল বলা হয়ে থাকে তার প্রথম অংশের গল্প শুনেছি যেখানে আলহিউ মক্কর মসজিদুল হারাম থেকে জিরুসালেমের মসজিদুল আকসাতে ভ্রমণ করে মানব জাতির কাছে প্রেরিত সকল নবীর ইমাম হয়ে সালাত আদায় করেছেন এরপর তার যাত্রার দ্বিতীয় অংশ মেয়ারাজ শুরু হয় এবং তিনি একে একে সাতটি আসমান পারি দেন এবং প্রতিটি আসমানে তাঁর সাথে দেখা করেন বিশিষ্ট কয়েকজন নবী রসুলগণ আলিহিমসাল্লাম রসুলসাল্লিউসাল্লামের অন্যান্য নবীগণদের সাথে সাক্ষাতের কোনও এক পর্যায়ে তিনি ইব্রাহিম আলীহ ইসাল্লাম মুসা আলিহাল্লাম এবং ঈসা আলিহাল্লামের সাথে কিয়ামতের দিবস নিয়ে আলাপ করেন ইব্রাহিম আলিহাসাল্লাম বলেন আমি কিয়ামতের দিবস কবে হবে এ ব্যাপারে কিছুই জানি না মৌসা আলিহস্লামও একই রকম উত্তর দেন কিন্তু এইসা আলহিসাল্লাম বলেন কেয়ামতের দিবসের একটি চিহ্ন হচ্ছে আমি দুনিয়াতে ফিরে আসব। এবং দাদ আসবে এবং আমি দাদ হত্যা করব। এরপর ইয়াজুজ এবং মাজুজ আসবে এবং আমি আল্লাহর কাছে দোয়া করব যেন তারা ধ্বংস হয়ে যায় এবং আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর খুব শীঘ্রই কেয়ামত আরম্ভ হয়ে যাবে ইব্রাহিম আলহামের সাথে রসুল সাল্লাহামের অন্য প্রসঙ্গে কথা হওয়ার সময় তিনি রসুল সালিউকে বলেন তুমি তোমার কাছে আমার সালাম পৌঁছে দিও এরপর আরও বলেন জান্নাতের মাটি হচ্ছে উর্বর এবং কল্যাণময় কিন্তু এতে কোনো গাছপালা নেই এতে বীজ বুনার পদ্ধতি হচ্ছে সুহ হ্যান আল্লাহ আল্লাহামদুল্লাহ লাহ ও আল্লাহ একবার বলা অর্থাৎ আল্লাহর বান্দারা যখনই এই দিকেরগুলো করেন সালাম দিলেও তার চেহারা ছিল গম্ভীর তাই রসুল সাল্লাহ আলিউসাল্লাম জিব্রাহল আলি ইসাল্লামকে জিজ্ঞেস করলেন ওকে এত গম্ভীর দেখাচ্ছে কেন তখন জিব্রাহল আলিহাসাল্লাম তাকে জানালেন মালিক জন্মের পর থেকে কখনো হাসেনি কখনও খুশি প্রকাশ করতে পারেনি কারণ তাকে সৃষ্টি করা হয়েছে জাহান নামের রক্ষী হিসেবে তবে সে যদি কারো জন্য হাসতে পারত সেটা তুমিই হতে হে মোহাম্মদ সাল্লাহ আলিহ্লাম যদিও মালিক হচ্ছেন আল্লাহর একজন পবিত্র ফেরেস্তা আমাদের দোয়া থাকবে আমরা যেন কখনোই তার দেখা না পাই এরপর রসুল সাল্লাহ আলহ্লামকে উঠিয়ে নেয়া হলো আল্লাহর এক আশ্চর্য সৃষ্টিকে দেখানোর জন্য যার নাম হল সিদ্দরুল মুহা ইমাম নবী বলেন এই গাছটির শেকর ষষ্ঠ আসমান থেকে শুরু হয় আর তা সপ্তম আসমানের শেষ পর্যন্ত ছড়িয়ে যায় এই সিদরতুল মুহা হল সেই গাছ যার পরে আল্লাহর কোনো সৃষ্টি পাড়ি দেয়নি রসুলসলাল্লাহ আলহি ওসাল্লাম সিদরাতুল মুন্তাহা বর্ণনা করতে গিয়ে বলেন এর রং এমন যা আমি আগে কখনো দেখিনি অর্থাৎ আমরা যত রঙ দেখি এই গাছটি আমাদের জানা সাতটি রঙের বাইরে নতুন কোন রঙের আঙানো যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় ঠিক যেমন একজন জন্মান্ধ ব্যক্তিকে আপনি নীল রং আর লাল রঙের পার্থক্য কি তা ভাষায় বর্ণনা করে বোঝাতে পারবেন না এবং এই গাছটির রং সারাক্ষণই পরিবর্তন হচ্ছিল এবং একে ছিল নানা ধরনের বস্তু যার মধ্যে ছিল ছোট ছোট অগণিত সোনালি প্রজাপতি আবদুল্লাহ এবিন মসকুদ থেকে বর্ণিত হাদিতে এসেছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন দুনিয়া থেকে যা কিছু আসমানে যায় তা সিজরাতুল মুনতাহাতে গিয়ে পৌঁছয় আর যা কিছু আল্লাহর কাছ থেকে দুনিয়াতে প্রেরিত হয় তা সিদ্রাতুল মুনতাহার মাধ্যমে আসে এবং এই গাছ থেকে বয়ে চলে চারটি নদী যার দুটি হচ্ছে দুনিয়াতে আর দুটি আখেরাতে দুনিয়ার যে দুটি নদী সিদ্ধুল মুহ থেকে আরম্ভ হয় তা হলো নীল নদ এবং ইউফ্রেইটিস নদী এবং এই নদীগুলো কিভাবে সিদ্রাতুল মুহার সাথে সম্পৃক্ত তা হচ্ছে এলমুল গাইব তা আমাদের জানানো হয়নি কিন্তু মানব ইতিহাস ঘাটলে আমরা দেখব সবচেয়ে প্রাচীন জাতিগুলি এই দুটো নদীকে ঘিরেই বেড়ে উঠেছে এবং যে দুটো নদী জান্নাতে বয়ে গেছে তা হল কাউসার এবং এবং এই কাউসার সেই ইনশাহ নবীজি সাল্লুসাল্লাম তার ওদকে পানি পান করাবেন এবং যারা ওই পানি একবার পান করবে তারা আর কখনো তৃষ্ণা অনুভব করবে না আল্লাহ আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন আমিন এবং এরপর রসুল সাল্লাহ আলহিহ্লাম জিব্রাইল আলিহ্লামকে তার মূল আকারে দেখলেন এবং এটা তার জীবনে শুধুমাত্র দুবারই ঘটেছিল ए जिब्राहल अलही आकार बड़े शरि दिए गोटा प्रांत ढेक आज छाना जी डान पालक अनबरत मणिमुक्ता आल्ला प्रकांड पवित्र सम्मानित सृष्टि आकारे जिन्हें महाकाशे ग्रहगुलू बड़ शक्ति और क्षमतार दिखकर जारे तुलना करा जाएर एम बान्दा खुजे पाव दुष्कर आल्लर महान सृष्टिर दिखे रसुल्लाम तकिए एक आश्चर्य দৃশ্য দেখতে পেলেন সিদ্তুল মুনতাহাতে পৌঁছানোর কারণে তারা আল্লাহর এতটা কাছে চলে এলেন যে এই উচ্চতায় এসে জিব্রাইল আলিহালাম আল্লাহর মাহাত্ম বড়ত্ব তার অসীম ক্ষমতা তার অকল্পনীয় কুদরত তার সীমাহীন রহমত সব কিছু যেন নতুনভাবে উপলব্ধি করতে পারলেন এবং এই উপলব্ধির কারণে আল্লাহর এত মহান একজন সৃষ্টি হয়েও তিনি এতটা অসহায়ভাবে পড়ে রইলেন যে তাঁকে দেখে মনে হচ্ছিল যে তিনি একটি ফেলে রাখা ভেজা ন্যাকড়ার মতো এবং এটা কোনোভাবেই তাকে ছোট করে দেখার জন্য নয় বরং তার অন্তরে আল্লাহর মাহাত্মের উপলব্ধি এতটা প্রবল ছিল যে সিদ্রাতুল মন্তাহা পর্যন্ত এসে তার এই পরিস্থিতি হয়েছিল ভেবে দেখুন এই আল্লাহর সামনেই আমরা প্রতিদিন পাঁচ ওাক্ত নামাজে দাঁড়াই এবং নামাজে দাঁড়িয়ে কত রকম কথা ভাবি কত অন্য মনস্ক হয়ে সালাত আদায় করি তাও আমাদের রব আমাদের উপর রাগ করেন না বরং আমাদের গাফিলতিগুলো সারাক্ষণ ক্ষমা করতে থাকেন ইন্না আর হামুর রাহিমিন জিব্রাইল আলহি সাল্লামকে সেই অবস্থায় রেখে এবার মুহাম্মদ সালাল্লা আলিউসাল্লাম সিদ্দরাত মুহা থেকেও ওপরে উঠতে লাগলেন এবং তিনি পৌঁছে গেলেন এমন উচ্চতায় যেখানে আমাদের জানামতে আল্লাহর আর কোনো সৃষ্টি কখনও পৌঁছায়নি এবং তিনি আল্লাহর এতটা নিকটে চলে গেলেন যে তিনি আল্লাহর প্রথম সৃষ্টি কলমের লেখার শব্দ শুনতে পাচ্ছিলেন এরপর তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেন যদিও পরবর্তীতে যখন সাহাবিরা জানতে চেয়েছিলেন রসুলসাল্লিয়াল্লাম আল্লাহ সুবাহান তালাকে সরাসরি দেখেছিলেন কিনা তিনি বলেছিলেন তিনি শুধুই আল্লাহর হিজাবকে দেখেছিলেন এবং আল্লাহর হিজাব নূরের তৈরি তার মানে আল্লাহকে সরাসরি দেখার পরম সৌভাগ্য শুধু জানাতেই হবে আল্লাহ তালা রসুল সাল্লাহমকে তিনটি বিশেষ উপহার দিলেন প্রথমত ফরোজ নামাজ দ্বিতীয়ত সুরা বাকার শেষ দুই আয়াত এবং তৃতীয়ত তার উন্মতের জন্য একটি বিশেষ রহমত যারাই আল্লাহর সাথে শীরখ না করে মৃত্যুবরণ করবে তাদের বড় গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এর এরপরই সেই বিখ্যাত ঘটনা ঘটে যেখানে রাসুলসল্লাহ আলিউসাল্লাম পঞ্চাশ ওয়াক্ত ফরোজ নামাজের আদেশ নিয়ে ফেরার সময় মুসা আলহিসাল্লামের সাথে দেখা হয় এবং তিনি তাকে উপদেশ দেন আল্লাহর কাছে ফিরে গিয়ে অনুরোধ করতে যেন নামাজের এই আদেশটি আল্লাহ কমিয়ে আনেন কারণ পঞ্চাশ ওয়াক্ত নামাজ তার উন্মতের জন্য বড় কঠিন হয়ে পড়বে তখন রসুল সোল্লাহ আলিহসাল্লাম জিব্রাহিলের দিকে তাকালেন এবং জিব্রাহল আলিহাস্লামও ইশারা করে বললেন হ্যাঁ তাঁর উচিত হবে আল্লাহর কাছে ফিরে গিয়ে এই অনুরোধটুকু করা রসুলসাল্লুসাল্লাম ফিরে গেলেন এবং পঞ্চাশ ওয়াক্ত নামাজকে চল্লিশ ওয়াক্ত করা হলো। এরপর আবারও মুসা আলি ইসাল্লাম তাকে ফিরে যাওয়ার উপদেশ দেন এভাবে করে নামাজ কমতে কমতে পাঁচ ওয়াক্তে নামিয়ানা আনা হল এবার এবারও মৌসা আলি ইসাল্লাম রসুল সাল্লুসাল্লামকে আগের মতো ফিরে যাওয়ার উপদেশ দেন কিন্তু এবার রসুল সাল্লাহ বলেন তাঁর আবারও ফিরে যেতে লজ্জা করছিল আল্লাহ তাল্লাহ তার উপর এতটা অনুগ্রহ করেছেন তিনি কিভাবে বলবেন যে মাত্র পাঁচ ওয়া সালাতো তার উন্মতের জন্য কষ্টকর হয়ে যাবে এবং সেই মুহূর্তে একটি কণ্ঠ বেজে ওঠে এবং তা ছিল স্বয়ং আল্লাহ তাল্লাহার কণ্ঠ এবং তিনি বলেন रज प्रतिष्ठित हल एबाद सहज कर दिलम एदिओ सर प्रतिदान है पंचाशि अर्थ हलो आल्ला रसुल्लासल्लम अनुरोधे फरज नाम पंचाश वाक्के पाँच वाक् कमी इने ठीक क्यु नाम पुरस्कार तीन कमिए दें बर नाम पुरस्कार पंचाश वाक् समान ही थकते सोहन কিন্তু আল্লাহ এভাবে আমাদের কাছে নামাজ ফরজ করলেন কেন তিনি তো অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু জানেন এর মানে তিনি তো আগে থেকেই জানতেন যে রসুলসাল্লিউসাল্লামকে পঞ্চাশ ওয়াক্ নামাজের আদেশ দেওয়ার পর উনি কয়েকবার ফিরে এসে তাঁর কাছে নামাজের আদেশ কমিয়ে আনার অনুরোধ করবেন তাহলে তিনি সরাসরি পাঁচ ওয়াক্স সালাতের আদেশ দিলেন না কেন আল্লাহ আল্লাহতালা আসলে এভাবে আমাদের উপর নামাজ ফরজ করার মাধ্যমে আমাদেরকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাদান করেছেন আমাদের উপর যদি পঞ্চাশ ওয়াক্ক নামাজ ফরজ হতো তাহলে প্রায় আধা ঘণ্টা পর পরই আমাদের সালাত আদায় করতে হতো অর্থাৎ আমরা সারা দিন ইবাদত ছাড়া আর কোনো কিছুরই সময় পেতাম না এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা ঠিক যেমন ফেরেস্তারা ক্লান্তিহীনভাবে তার ইবাদত করতে থাকে কিন্তু আমাদের দুর্বলতা মাথায় রেখে আল্লাহ আমাদের কাজটাকে সহজ করে দিয়েছেন এবং পুরস্কারগুলোকে বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন ইসরাউ আল মেয়ারাজ সিরিজের তৃতীয় এবং শেষ পর্বে আমরা রসুল সাল্লিউসাল্লামের ফেরার যাত্রা এবং ফেরার পরে তাঁর অভিজ্ঞতাগুলো বর্ণনা করার প্রতিক্রিয়ার ঘটনাগুলো শুনব এবং অবিস্মরণীয় এই ঘটনা থেকে আমাদের কি কি শেখার আছে তা আলোচনা করব ইনশাআল্লাহ